জায়দ ই এবনু সাহাবিদ রদিয়্লাহ থেকে বর্ণিত যে নাবি সাল্লাহ সালাম এর নিকট নাজম ওয়ানাজম করা হল কিন্তু তিনি তাতে সাজদাহ করেননি